আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা সুরা আলী একশো ছয় তিরিশ নম্বর আয়াতের তা সিরে থেমেছিলাম আজকে শুরু হবে সুরা আলী একশো নম্বর আয়াত থেকে ইনশাল এই আয়াতগুলো নাজিল হয়েছে অহদ যুদ্ধের পরে পরে অসদের যুদ্ধ মদিনা তৈবা দ্বিতীয় বড় যুদ্ধ প্রথমটা ছিল বাদার তারপরের বছরই হয়ে যায় অভ্যদের যুদ্ধ এবং অহয়দের যুদ্ধে মুসলমানদের প্রথম দিকে একটু জয়ের লক্ষণ দেখা দিল কিন্তু মুসলমান বাহিনীর মধ্যে কিছু আনুগত্য করার ক্ষেত্রে সামান্য ত্রুটি হয়ে গেলো যার ফলে পরবর্তী পর্যায়ে মুসলমানদের বড় ক্ষতি হয়ে যায় এবং মুসলমানরা অনেকেই প্রচন্ডভাবে আহত হন নিহত হন স্বয়ং রাসুল উল্লাহ সাল্লাম নিজে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন ওনার মাথার মধ্যে লোহার সলাকা ঢুকে যায় এবং ওনার একটি দাঁত ভেঙ্গে যায় সমস্ত শরীর রক্তাক্ত হয়ে তিনি বেহুশ হয়ে পড়ে যান এবং মনে করা হয়েছিল তিনি হয়তো নিহত হয়ে গেছেন তিনি আহ কতল করা হয়ে গেছে এই রকম ধারণা ছড়িয়ে গেল যুদ্ধের শেষে এবং যার ফলে মুসলমানদের মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলো হতাশ হয়ে গেলেন অনেকেই যে নবী যদি মরে যায় আর কিছু বাকি থাকলো না আর তো কোনো উপায় নেই এবং তারা হতাশ হয়ে গেলেন ছত্রভঙ্গ হয়ে গেলেন কেউ রণে ভঙ্গ দিলেন এবং বড় ধরনের মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেলেন আল্লাহ রাবুল্লা আলমিন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নসিহাদ দেওয়ার জন্য এবং এইরকম যে ঘটতে পারে ঘটবেই কিন্তু সব সময় খালি যুদ্ধে বিজয় লাভ হবে তাই বলে কি আল্লাহর দুর্বল হয়ে গেল আল্লাহর কোরআন নবীর হাদিস নবীর জিন্দগি নবুগত সব কিছু কি বেকার হয়ে যাবে না। তো আল্লাহ তালা মোহাম্মদদেরকে সান্ত্বনা দিলেন উপদেশ দিলেন এরকম বিপদ যদি কোন সময় হয়ে যায় পরীক্ষা নিরীক্ষা আসে সেখানে কি করে টিকে থাকতে হবে বিশেষ করে ও হদের ময়দানে যেখানে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলেন সত্তর জন সাহাবি আর কেমন কেমন জন ছিলেন্লাহ আনহু তিনি শহীদ হয়ে গেলেন এবং তার লাশ যখন খুঁজে পাওয়ার চেষ্টা করলেন তখন সমস্ত শরীর ক্ষত বিক্ষত ওনার কলিজা ফেটে বের করে কলিজা কাঁচা কলিজা কামড়িয়ে খেয়েছে হিন্দ স্ত্রী তার বাবা এবং তার স্বামী তারা নিহত হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার জিঘাংসা তো এইরকম একটি মারাত্মক পরিস্থিতি হয়ে যায় আল্লাহ রব আলিন যুদ্ধের পরে পরেই নাজির করলেন মুসলমানদেরকে আবার ঐক্যবদ্ধ করার জন্য তাদেরকে আবার নৈতিকভাবে শক্তিশালী করার জন্যে পুনর্গঠন করার জন্য তিনি শুরু করে দিলেন কদ খালাত হেমিন্দা তোমাদের আগেও আল্লাহ তালার এই পৃথিবীর মধ্যে নবীদের এবং তার উন্মতদের ক্ষেত্রে আল্লাহর যে রীতি নীতি আছে তার ধারায় তাদের মধ্যে অনেক কিছু উত্থান পতন হয়েছে কোন কোন নবী বিজয় লাভ করেছেন কোনো কোন নবীকে পরাজিত করা হয়েছে কোন কোন নবী আহ দুনিয়ার ক্ষমতা গ্রহণ করেছেন বাদশ হয়েছেন দুনিয়া শাসন করেছেন কোনো কোনো নবী তাদেরকে হত্যা করা হয়েছে হয় নাই অনেক ইসলামকে হত্যা করা হয়েছে ঠিক কেনা এইভাবে অনেক নবীকেই ক্ষত বিক্ষত করা হয়েছে নিহত করা হয়েছে তো তোমরা এরকম আল্লাহর যে ফায়সালা আছে তিনি কোন কোনো সময় বিজয় দান করেন কোন কোনো সময় পরাজিত হয়ে যায় এতে করে তোমরা মন ভাঙ্গা হয়ে যাও না ইসলামকে ইসলামের আর কোনো শক্তি নেই এরকম একটা দুর্বলতা তোমরা ভোগো না তোমরা দেখতে চাও কিভাবে আল্লাহ তালা জালিমদেরকে ধ্বংস করেছেন তাহলে জমিনে একটু ঘুরে বেড়াও কাছি রুফিল জমিনে একটু ঘুরো আল্লাহ তালা কি করেন পৃথিবীর মানুষগুলোকে দেখো তোমরা যারা আল্লাহ আল্লাহকে মানেনি অস্বীকার করেছে রবিকে মানেনি অস্বীকার করেছে তাদের সঙ্গে দুশ্মনী করেছে তাদের পরিণতি দেখো তো ও মে আদম সামুদুত তাদেরকে দেখো নামরুদের অবস্থা দেখো এইভাবে আল্লাহ অনেক জাতিকে নিঃশেষ করে দিয়েছেন সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ চাইলে এদেরকে করবেন করতে পারেন কাজেই আল্লাহ তালার ক্ষমতার উপরে তোমরা করো আর তোমরা মনোবল হারিও না এরপরে আল্লাহ তালা বলছেন মুসলমানদেরকে আরেকটু সান্ত্বনা দেওয়ার জন্য জাহাদা বয়ান এই যে আমি কথাগুলো বলছি তোমাদের সীহা করছি বা এই কোরআন বায়ান মানুষের জন্য সব কথার বায়ান এখানে আছে। আমরা বলি যে কিছুক্ষণ বায়ান হবে বসেন অর্থ হচ্ছে বর্ণনা করা বিস্তারিত খুলে বলা দলিল প্রমাণ সহকারে কথা বলা কোরআনের মধ্যে সব কথা আসে তোমাদের কোনো সময় পরীক্ষা নিরীক্ষা তোমাদের উপরে দিয়ে গেলে কি করতে হবে সেই কথাও কোরআনে আছে। আল্লাহ তালা জানেন দিকে কিভাবে নিপাত করেন সে কথাও কোরআন আছে এগুলো শুনো পড়ো তোমরা দুর্বল হইও না এখানে হুদা তোমাদের জন্য কথাকে মা এ দাহ লীল মোত্তাকিদের জন্য মা এদা মানে ওয়াজ বাংলায় ওয়াজ বলি যে এটাও আরবি শব্দ ওয়াজ ওয়াজ কে আরবিতে বলা হয় মা এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে এইজন্য আমরা যে যেকোনো পৃথিবীতে যে কোনো সময় মুসলিম উম্মার উপরে সুদিন আসুক আর দুর্দিন আসুক এগুলো সবগুলার এখন কি করতে হবে কোন লাইনে গেলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কোন লাইনে গেলে আল্লাহ সন্তুষ্টি আমাদের উপরে আসবে কোন লাইনে গেলে উম্মাতের হালের এ হবে এগুলো কোন জায়গায় পাওয়া যাবে কোরআনের মধ্যে পাওয়া যাবে আলীর মুতাকিন কি করণীয় এই মুহূর্তে আজকের জমানায় কি করা দরকার দশ বছর আগে কি করা হয় করছেন না এই কথাগুলো আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য যুগে যুগে সমস্ত মমিনের জন্য মোত্তাকিদের জন্যে তোমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে উন্মার জীবনে যত ঘটনা ঘটে তোমাদের সুখ দুঃখের সব জায়গায় তোমরা যদি ডাইরেকশন পেতে চাও পেতে চাও। তোমরা হেদায়তীয় সেটা বুঝতে চাও কোন দিকে আসো কোরআনের দিকে আসো কোরআনের আলোকে ব্যক্তি জীবনকে গঠন করি পরিবার কে গঠন করি সমাজের গঠন করার জন্য চেষ্টা করি তাহলেই আল্লাহ তালা আমাদের জন্য ডাইরেকশন রাখবেন হতাশ হওয়ার কোন কারণ নেই পরের আল্লাহ আল্লাহতালা বলছেন যে একটু মার খেলা ওভেদের সময় এই জন্য খুব হতাশ হয়ে গেলে নিরশ হয়ে যেও না শেষ বগরে যদি যা কিছু পাইছিলাম তাও গেল আর সব শেষ এরকম মনে না দুর্বল হয়ে যেও না নিজেই যদি দুর্বল হয়ে যাও মানসিক ভাবে ভেঙ্গে পড়ো তাহলে আর ফিরে দাঁড়ানোর কোনো উপায় আছে মানুষের নিজের মানসিক বল ইমান হ্যাঁ এই যে তার একটা নিজস্ব আস্থা এটা ধরে রাখা দরকার এটা ভেঙ্গে গেলে ব্যক্তি যদি তার একদম তার মোরাল একদম লো হয়ে যায় নৈতিকভাবে ভেঙ্গে পড়ে তাহলে তার দ্বারা কিছু সম্ভব হবে না তোমরা এরকম ভেঙ্গে পড়ো না দুর্বল হয়ে যেও না ওয়ালা তাহ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেও না যাহাই কি হবে আর কি কোনো উপায় আছে চোখে মুখে অন্তঃকার কোনো রাস্তা দেখেনা এরকম মনে করো না আল্লাহ বিজয় দান করবেন তবে একটু শর্ত আছে সেটা কি যদি তোমরা সত্যিকার মমিন হও সত্যিকার ইমানদার হও হে মুসলিম উম্মা তোমাদের উপায় আছে তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবেন কোন শর্তে ভালো ইমানদার হওয়া লাগবে এখন প্রশ্ন আমরা কি ভালো ইমানদার হতে পেরেছি আমাদের ইমানের কি অবস্থা আমলের কি অবস্থা লেনদেনের কি অবস্থা লেনদেন মামলা এগুলো ঠিক করো যদি এগুলো ঠিক রাখো যদি তাহলে তোমরা অবশ্যই আল্লাহ সাহায্যের উপযুক্ত হয়ে যাবে আসো এগুলো ঠিক করো তোমাদেরকে আল্লাহ বিজয় দান করবেন এরপরে আল্লা তালা বলছেন যে একটু সবসময় মনে করছে যুদ্ধে খালি তোমাদের বিজয় হবে বিজয় হবে বদলে বিজয় হয়েছে আল্লাহ তালা মাঝে মাঝে পরীক্ষা করেও দেখেন যে তখন টিকে থাকো কি না যারা পরীক্ষার মধ্যেও টিকে থাকে তারা সত্যিকার মোমেন আর যারা বিজয় দেখলে এগিয়ে আসে ও বিজয় হয়েছে অনেক কিছু পাওয়া যাবে আরো এগিয়ে যায় আর যখন দুশ্মনের পক্ষ থেকে জালিনদের পক্ষ থেকে আঘাত আসে তখন পিছনে পালিয়ে যাও না তখনো ঠিকই থাকো এটা আমি যদি আঘাত পেয়ে থাক তোমরা যদি ক্ষত বিক্ষত হয়ে থাকো তোমরা যদি আহত হয়ে যাও রক্তাক্ত হয়ে যাও তোমাদের কিছু লোক যদি মৃত্যুবরণ করে থাকে তোমাদের রক্ত প্রবাহিত হয়ে যায় এই ওহোদের যুদ্ধে তবে মনে রেখো ওই যে কম যে কৌম তোমাদেরকে মারার জন্য মদিনা পর্যন্ত ধেয়ে এসেছে মক্কার কাফের দল তাদেরও এরকম হতাহতা হওয়া লেগেছে তাদের অনেক রক্তপাত হয়েছে তারপরে তো তারা রাস্তা ছেড়ে যায়নি তাদের তারা অনেক বড় মার খেয়েছে কোন সময় বদরের যুদ্ধে তাদের বড় লিডার অনেকগুলো কুপাত হয়ে গেছে বিশাল বাহিনী তাদের বন্দী হয়ে গেছে ঐক্যবদ্ধ হয়েছে তারা বাতিলের উপরে থেকে যদি মার খেয়ে পিসপা না হয় তোমরা হকের জন্য লড়াই করে পিস্পা হয়ে গেল কেমন ইমানদার তোমরা আল্লাহ সাহাবিদেরকে তিরস্কার করছেন অবশ্য সাহাবিরা দুর্বল হয়ে গেছে মানে আমাদের থেকে বেশি দুর্বল হয়ে গেছেন তা না তখনও ওনারা আমাদের চেয়ে অনেক উঁচু মানে সব সাহাবি এরকম দুর্বলতার শিকার হননি কিছু কিছু সাহাবি এবং জেনারেলি একটু আহ ওনারা নৈতিক ভাবে একটু ভেঙে পড়েছিলেন কিন্তু তার অর্থ এরপরে আমাদের চেয়ে অনেক ভালো ছিলেন কিন্তু আল্লাহ তালা চান তাদের স্ট্যান্ডার্ড যেন আরো হাই হয় এবং এই যে সামান্য একটু মনোবল ভেঙে গেছে এটা আল্লাহ তালা মনোপূত হয়নি অতিলকাল বাইনান নাস। এই যে দিনগুলো আয় মানে দিনের বহু বচন দিনগুলোকে আমি মানুষের মধ্যে ঘুরাই কারো দিন সুখের হয় কারো দিন দুঃখের হয় দিন সমান যায় না আমরা তো বাংলায় তো বলি দিন সবার একর দেয় না তাই না এটা আবার আয়ের অর্থ মানে বড় দিন মহাঘটনা যে সমস্ত দিনে ঘটে আরব দেশে আয়াম বলতে আরবি সাহিত্যে অনেক সময় যুদ্ধ গুলোকে বোঝায় যেমন আরবি ইতিহাস লিখলে অনেকে লেখছে আয়ামুল আরব আরবদের ইতিহাস আর ইতিহাসের মধ্যে কি লেখা থাকে রাজা বাদশাহ কোথায় যুদ্ধ হয়েছে কে বিজয় লাভ করেছে কে পরাজিত হয়েছে এগুলো থাকে তো আয়াম বলতে আরবিতে যুদ্ধের দিনগুলোর কথা বলা হয় যে যুদ্ধ অনেক সময় এই কোন সময় এই পক্ষে বিজয় লাভ করে কোন সময় আরেক পক্ষে বিজয় লাভ করে এটা ঘটে মাঝে মধ্যে হয়ে যায় সবাই একতরফা পেয়ে যায় তা হয় না আরবিটা একটি কথা আছে আলহারুদ সিজাল হার যুদ্ধ পক্ষ বিপক্ষ কোন সময় এই পক্ষে ফলাফল যায় কোন সময় আরেক পক্ষে ফলাফল যায় তোমরা বিজয় লাভ করেছ খুশি হয়েছে। এখন ওহ খেয়েছ সবর করো শক্তি সংশয় করো আগামীতে আল্লাহ তোমাদেরকে আবার বিজয় দিতে পারেন তাই হয়েছে পরবর্তী যুদ্ধ যেটা হয়েছে সেটার নাম কি খান্দকের যুদ্ধ সেই যুদ্ধে আল্লাহ কাদেরকে বিজয় দিয়েছেন মুসলমানদেরকে দিয়েছেন মুসলমানদেরকে যুদ্ধ লাগেনি আল্লাহ তারা তার বাতাসের বাহিনী পাঠিয়ে দিয়েছেন আরবের কোয়ালিশন এসে গেল আক্রমণ করার জন্য আর বলা হলো আহজাবের ঘটনা আসবে যে এবারে সমস্ত আরবের সব কবিলা তোমাদের বিরুদ্ধে লেগে গেছে এইটা বদার ওহ না এবারে শেষ এমন ভয় দেখানো হয়েছে আল্লা তালা বলেন যে তারা এত ভয় দেখিয়েছে যুদ্ধের কথা যে মোমেনের পক্ষ থেকে আল্লাহ তালা একলাই যুদ্ধ করেছেন কি যুদ্ধ করলেন রাতের বেলায় আল্লাহ তালা এমন তুফান পাঠিয়ে দিলেন মধ্যরাতে ঘুমের মধ্যে আছে তারা তুফানের ধাক্কা তাদের যে সমস্ত ক্যাম্প ছিল টেন্ট ছিল রসদপত্র ছিল সব উড়ে গেল হান্ডি পাতিল দুনিয়ার কোন জায়গায় চলে গেল এরপরে তাদের সঙ্গে যে সমস্ত জানুয়ার টানোয়ার ছিল উঠ গোড়া এগুলো এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখন তারা দেখলো যে কে আমার শুরু হয়ে গেছে এখানে মরা লাগবে তা আছে সোজা যা নিয়ে মক্কার দিকে ভাগি মক্কার দিকে ভেগে চলে গেল তো পরবর্তী এই খন্দকের যুদ্ধে আল্লাহ তালা তাদেরকে বাতাল দিয়ে পরাজিত করে ভাগাই দিয়েছে। তো আল্লাহ তালা বলেন তিলকাল আমি এরকম মাঝে মধ্যে মানুষের মধ্যে কখনো কখনো পরীক্ষা করি মুদাওয়ালা ঘুরাই দিন কারো একটু এইরকম যায় কারো ওইরকম যায় কেউ পরাজিত হয় কেউ জয় লাভ করে এগুলা কিছু আল্লাহ তালা কুদ্রতায় ফায়সালা এগুলোর মধ্যে হেকমত আসে এগুলোর মধ্যেও মোমন্দির জন্য শিক্ষণীয় বিষয় আসে ওহোদের যুদ্ধে অনেক শিক্ষা আছে আমরা সে কথা আলোচনা করেছিলাম না কয়েকদিন আগে যে অহদের যুদ্ধে তিনি তখন বললেন পঞ্চাশ জন অশ্বারোহী কে যে দুই পাহাড়ের মাঝখানে ওই কর্ণটা কখনো ছাড়বা না যদি দেখো যে আমাদের গোস্ত শকুন খেয়ে ফেলছে আমাদেরকে উদ্ধার করার জন্য খবরদার না এখানে দাঁড়িয়ে থাকবা পঞ্চাশ জন অশ্বারোহী বললেন প্রথম দিকে যখন বিজয় হয়ে গেল ওদের যুদ্ধে মুসলমানদের পক্ষে বিজয় আসলো কাঁথেররা রনে ভঙ্গ দিচ্ছে মুসলমানরা তাদেরকে ধাওয়া করে তাদের গণিমতের মাল জোগাড় করে নিয়ে আসছেন এই তামসা দেখে পঞ্চাশ জনের মেজরিটি বলে ফেললো আর এই যুদ্ধ তো শেষ ওরা তো চলে যাচ্ছে এখন আর দাঁড়িয়ে থেকে লাভ নাই ও আমরা চলো বরঞ্চ ওদেরকে ধাওয়া করি আর গনিমতের মাল জোগাড় করে নিয়ে আসি কিন্তু তাদের লিডার যিনি ছিলেন ওনার সাথে সাথে হাতে কোনে কয়েকজন বলে যে না আল্লাহ নবী বলেছেন এখানে থাকতে হবে এমন গোষ্ঠ শকুনে খেলেও তারা বললো আর সেটা তো বলছে বুঝেছি এই জন্য করে ওরা প্রেস দিক থেকে আক্রমণ করে এখন তো ওরা সব মক্কার দিকে চলে যাচ্ছে কিসের আক্রমণ করবি আর ওরা চলে গেলেন মাত্র অল্প কয়েকজন এই কমান্ডারের নেতৃত্বে হাতে গোনা ছিলেন এটা ট্যার পেয়ে খালি ঘোড়া মাঝখান দিয়ে ঘুরে গিয়ে মুসলমানদের পেছন দিক থেকে ধাওয়া করলে তারা সত্র ভঙ্গ হয়ে যাবে ট্যাপাবে এবং ওরাও ওই ওই খালি করে দিয়েছে তিনি পেছন দিক থেকে কতগুলো নিয়ে হঠাৎ করে ওখানে আক্রমণ করলেন আর যে কয়জন কমান্ডার সঙ্গে পাঁচ সাতজন ছয় সাতজন আটজন ছিলেন তারা প্রাণপন লড়াই করে শহীদ হয়ে গেলেন আর তিনি তাদেরকে হত্যা করে পিছন দিক থেকে মুসলমানদেরকে হঠাৎ আক্রমণ করলেন মুসলমান সব পর্যদ হয়ে গেল অপ্রোচ করতে আসতেছে ধাক্কা তার গেলেন না সহ চতুর্দিকে যে দিদিদিকে পালানো শুরু করলেন একমাত্র রসুল উল্লাহ সাল্লাহ সাথে যে কজন ছিলেন তারা পালালেন না ওনাকে আশ্রয় দিলেন একটা গুহার ভিতরে ঢুকালেন তিনি আহত হয়ে গেলেন এক পর্যায়ে ওরাও মনে করলো যে খালাস একজনে গিয়ে বলল কথা আসতেছে একটু পরে যে নবী গেছে তো আল্লা ন আরে মোহাম্মদ মরে গেলে খালাস আর যুদ্ধ দরকার নয় যা হয়েছে যথেষ্ট চল যায় আর মুসলমানরাও মনে করলো নবী যদি মরে যায় কার পিছনে থাকবো আর আর মদিনাও নাই আর কিছুই নাই এইরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল তো আল্লাহ তালা বলছেন এরকম তো কেন আল্লাহ তালা ঘুরান সব সময় একতরফা মোমেনদেরকে বিজয় দেন না কেন কেন্লাহ আল্লাহ এরকম কঠিন পরিস্থিতির মধ্যে ঢেলে দিয়ে ঠেলে দিয়ে দেখতে চান কারা সত্যিকার ইমানদার বিজয় দেখলেই দৌড়ে আর পরীক্ষা দেখলে লুকায় পালায় এরকম হলে কি ভালো ইমানদার হলো আল্লাহ দেখতে চান কঠিন পরিস্থিতিতেও আল্লাহ নবীর কথা শুনে ময়দান ছাড়েনা ঠিকই থাকে কে কে এইরকম ইমান্দার কয়জন আছেন আল্লাহ পরীক্ষা করে দেখেন আরেকটি কথা হাত আছে সেটা হচ্ছে আল্লাহ তালা তো কিছু শহীদ দরকার জান্নাতের মধ্যে আল্লাহ তালা শহীদদের জন্য ব্যারি নবীদের পরে সিদ্দিকিনদের পরে কাদের জায়গা শহীদদের জন্য অনেক জায়গা তৈরি করে রেখেছেন এখন আখড়াতে শহীদের সিটগুলো সব খালি রাখবেন নাকি আল্লাহতাল্লাহ ছিট পূরণ করার জন্য শহীদের দরকার আছে না আল্লাহ তালা শহীদ কিছু পেতে চান আল্লাহ শহীদদের লাভ কি আল্লাহ লাভ না লাভ কারণ আল্লাহ কি লাভ যে তাদের হবে কি লাভ যে তাদের হবে কে আমাদের দিন আল্লাহ তালা শহীদদেরকে বলবেন যে শহীদরা কি চাও যা চাও বলো আমি তোমাদেরকে সব দিতে রাজি আছি ইয় আল্লাহ কি চাই যা আপনি দিয়েছেন এর পরে আরো চাওয়া থাকতে পারে না চাইতেই তো দিয়ে দিয়ে দিয়েছেন এত বেশি কন্যা তবুও চাওনা দেখি তোমাদের কোনো আফসোস কোনো কিছু আক্ষেপ আছে কিনা দেখো না বলে যে আল্লাহ যদি সেটা অ্যালাউ করেন তাহলে একটা আরেকবার দুনিয়াতে পাঠান আবার শহীদ হয়ে আসি আবার পাঠান আবার শহীদ হয়ে আসি এরকম করে একশোবার আমাদেরকে যাওয়ার তো অসুবিধান করেন মনে চ একশোবার শহীদ হয়ে আসি যে এত মর্যাদা আপনি শহীদদের জন্য আল্লাহ বলেন তোমরা জানো না এটা আমি করে ফেলেছি যাদেরকে একবার মৃত্যু দান করব আবার দুনিয়াতে পাঠাবো না আর দ্বিতীয়বার যাওয়ার কোন সুযোগ হবে না এইটা ছাড়া সবকিছুই পূরণ হবে তো আল্লাহ তালা বলেন যে পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ তালা তোমাদের কাছ থেকে আল্লাহ কিছু শহীদ পেতে চান আর যারা জালিম যারা তোমাদের উপরে চড়াও হয়েছে অন্যায় ভাবে তোমাদের প্রতি জুলুম করছে তোমাদেরকে আক্রমণ করছে এই সমস্ত আল্লাহ পছন্দ করেন না তোমরা জানো আল্লাহ তো পছন্দ করেন মোমেনদেরকে তোমাদের মধ্যে যদি কেউ এরকম আল্লাহর রাস্তায় এসে যদি শহীদ হয়ে যায় তাহলে সেই তো আল্লাহর পছন্দের পাত্র তোমরা আল্লাহর পছন্দের পাত্র হওয়া সত্ত্বেও পরীক্ষায় পড়োস এতে করে তোমরা আল্লাহর অসন্তুষ্টের পাত্র হও ওরাই অসন্তুষ্টের পাত্র শুধু বিজয়কেই বসে বসে আল্লাহর সঙ্গে মহাব্বতের সম্পর্ক গণো না যদি আল্লাহর মহাব্বতের বান্দারা পরীক্ষায় পড়ে যায় তাদের উপরে মুসিবত নেমে আসে তাহলে এটা নাকি যে এইতো আল্লাহ পছন্দ করে দেখি তো তার উপরে এত মুসিবত নাজিল হয়েছে এটা বলবো আল্লাহ পরীক্ষা করেন কেমন পরীক্ষা করেন যে পরীক্ষা করতে করতে শুধু মোকাবিলা নয় ব্যক্তির জীবনে দেখা গেল একজন মোহামনের বিপদ আপদ অসুখ বিসুখ টাকা পয়সার লস ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়া অনেক কিছু ঘটে যায় এই মোহাম্মনের জীবন এগুলো ঘটে এখন কেউ যদি বলে এই লোকটা মানে আল্লাহ তার ভালো পায় না আল্লাহ তাকে তার প্রতি আল্লাহ যাকে বেশি মহাব্বত করেন এসেছে। তাকে আল্লাহ আরো বেশি পরীক্ষা করেন এবং পরীক্ষার কারণে তার সমস্ত গুণা সাফ হয়ে যায় গুণা ঝরতে থাকে গুণা ঝুরতে থাকে একটা পরে বিপদে আরেকটা আসছে গুনা আরো ঝরে তারপর আরেকটা এসেছে আরো গুণা সাফ হয়ে যাচ্ছে তো আল্লাহ তালার কাছে যখন সে চলে যায় পরীক্ষা দিতে তার সব পরীক্ষা সাফ হয়ে গুণাহীন ভাবে আল্লাহ আল্লাহর তার জন্যে বড় কল্যাণের কারণ হয়ে গেছে হাদির শুনেছেন সহি হাজির কেয়ামতের দিন যখন লোকেরা দেখবে হাসের ময়দানে যাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করার জন্য মুসিবত দিয়ে দিয়ে কষ্ট দিয়েছিলেন ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে অসুস্থতা দিয়ে দিয়ে পরীক্ষা করে দেখলেন আর তার বিনিময়ে সে সবর করেছে আল্লাহর সঙ্গে কোন আপত্তি করে যে আল্লাহ আমাকে এত পরীক্ষা দেন কেন আল্লাহ আমার উপর খালি সব বিপদ আসে কেন এইরকম অভিযোগ করেনি সকল অবস্থা কি বলেছে আলহামদুলিল্লাহ বলেছে এবং আল্লাহ তোমার যে খুশি তুমি যে দেখতেছ আমি কোন হালতে আছি আমার কোনো অভিযোগ নাই তোমার বিরুদ্ধে এরকম সম্পর্ক যারা যদি স্থাপন করে এই সবরকারীর ব্যাপারে আল্লাহ আল্লাহতালা যখন তাকে এত পুরস্কার দিবেন এত পুরস্কার দিবেন এত পুরস্কার দিবেন তখন যারা এত পরীক্ষায় পড়েনি তারা আফসোস করে বলবে যে আমরা তো আজকে ঠকে গেলাম আমাদেরকে যদি আল্লাহ এরকম পরীক্ষা দিতেন এর চেয়ে এমন পরীক্ষা দিতেন যে আমাদের চামড়া জীবন্ত অবস্থায় খুলে ফেলা হচ্ছে সেটাও ওই কষ্ট আমাদের জন্য বিরাট কল্যাণের কারণ হয়ে তো আজকে কেন আল্লাহ আমাদেরকে এত বড় পরীক্ষা দিলেন না মুসিবত দিলেন না আমরা আজকে তো ঠকে গেলাম তাই বলে আল্লাহ তালা কাছে আমরা পরীক্ষা আর মুসিবতের তামান্না করবো না এটা নিষেধ বলেছেন তোমরা আল্লাহর কাছে এটা তামান্না করো না কিন্তু যখন আল্লাহ তোমাদেরকে পরীক্ষায় ফেলে দেয় তখন সবর করি যথেষ্ট আল্লাহ কাছে মাফ চাও পরীক্ষা থেকে যেন আল্লাহ বাঁচিয়ে দেন এটা দোয়া করতে থাকো কিন্তু আল্লাহ তালা নিজস্ব ফায়সালায় যদি কখনো পরীক্ষা ফেলে দেন তাহলে ঠিকই থাকো তো আল্লাহ তালা বলছেন এই বিপদ আপদ দুঃখনদের আক্রমণ এত রক্তপাত এত লোকের হত্যা মানে নিহত হয়ে যাওয়া এসব কিছু দ্বারা আল্লাহ তালা মোমেনদেরকে যারা যারাই মুসিবতের শিকার হয়েছে আর আল্লাহ তালা কাফের দের কাফেরদেরকে হালাক করে দিন তারা যদি কোন সময় বিজয় লাভ করে এই বিজয় তাদের হালাকের কারণ হবে ধ্বংসের কারণ হবে তাদের জন্য কোনো কল্যাণ না। এমনিতেই ঢুকে যাবে খুব আফানির সাথে অল্প একটু এ বাতত করে জান্নাতে চলে যাব আর আল্লাহ তালা দেখে নেবেন না ভালো করে জেনে নেবেন না তোমাদের মধ্যে কারা কারা যেহাদের মধ্যে ব্যস্ত হয়েছ এবং এই জেহাদ করতে গিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে টিকে থেকে এইরকম জেহাদ আর জেহাদে টিকে থাকার পরীক্ষা না করে আল্লাহ এমনিতে জান্নাতে ঢুকাই দেবেন বলেছে তোমাদেরকে কয়েকটি আয়াতে আল্লাহ তালা কথা বলেছেন এই সুরা আলী ইমরানী বলেছেন সুরা আল আগে আমরা শুনেছি সিমিলার কথা আল্লাহ তালা আমি হাসিবি তোমায় তোমরা কি মনে করেছ জান্নাতে এমনিতে প্রবেশ করবে আর তোমাদের জীবনে ওইরকম বিপদ আপদের পরিস্থিতিগুলো আসবে না যেগুলো তোমাদের পূর্ববর্তী জমানার লোকগুলোর উপরে এসেছে তাদের দুঃখ কষ্ট যুদ্ধ রক্তপাত পাগুলো তাদের জমিনে আর রাখতে পারছিল না কেঁপে উঠছিল জমিন এবং তারা এবং নবীরা চিৎকার করে বলেছেন মাতা নাসরুল্লাহ কখন আসবে আল্লাহ সাহায্য কখন নবীরা পর্যন্ত চিৎকার করে বলেছেন কিরকম বিপদ হলে এত বড় আওয়াজ নবীদের মুক্তিকে আসে এইরকম পরিস্থিতি সব নবীদের ঘটেছে তোমাদের এখন দেখতে চান আল্লাহ তালা ও সবের কারা কারা সবর করে এই যে বিপদ আসলে সবর করা লাগে টিকে থাকা লাগে এটা আল্লাহ দেখতে চান জানতে চান জানতে চান তোমরা একসময় মৌতের তামান্না করেছিলে এর আগে মৌতের সঙ্গে দেখা হওয়ার আগে এখন তোমরা মৌতকে দেখেছ আর তোমরা এখন দেখে কি করছো তোমরা র পালিয়ে যায় জাহাত যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া অন্যতম কবিরা গুনা এখন এই বিপদে পড়ে গেলে বা দুঃশনের মোকাবেলায় দাঁড়িয়ে গেলে তখন আর পালিয়ে যাওয়া এটা বড় কবিরা গুণা আল্লাহ সেটা নিষেধ করেছেন অনেকেই বদর যুদ্ধে অংশগ্রহণ করেননি এবং বদর যুদ্ধের ব্যাপারে আল্লাহ তালা এত খুশি হয়েছেন নবী করিম সাল্লা হাজি বলেছেন যে বদর যুদ্ধের লোক যারা শরিক হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তালা হয়তো এটাই বলে দিয়েছেন হয়তো তিনি আশা করছেন যে বদের যুদ্ধের লোকেরা তোমরা যা কিছু করো আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে তো এইটা যারা মিস করেছে তারা বলল কেউ কেউ ছোট ছিলেন চাইতে পারেননি কেউ কেউ পরে মুসলমান হয়েছেন কারো তখন অস্ত্র শস্ত্র ছিল না তারা মিস করলেন আর বারে বলেছিলেন বদর আমরা মিস করেছি সামনে আর যুদ্ধ আসলে আর মিস করবো না দেখাই দিব যে আমরা আল্লাহর আস্তা কেমন করে করতে পারি তো এরকম বললা তোমরা খুব এখন একটু ধাক্কা পেয়ে গেলো ওদের যুদ্ধে আর পানি গেলো কেউ কেউ আল্লাহ তালা ক্রিটিসাই করছেন এই আসলে কিন্তু এই কথা বলা ঠিক না যে আমি দুশ্মনের মোকাবিলা করলে দেখিয়ে দেব আমি এই করব সেই করব লম্বা কথা বেশি বলতে নাই ইমানের অবস্থা কি হবে কে টিকবে কে টিকবে না আল্লাহ ভালো জানেন এই জন্য কথা করার নিষেধ একটি হাদিস এসেছে যেটা হাদিসের অংশ আমরা একটু আগে বলেছিলাম বোখারি এবং মুসিমের হাদিস আদু। আর যখন মোকাবিলা হয়ে যায় দুঃশন তোমাদের উপরে চড়াও হয়ে গেল তোমাদের আর এখন অ্যাভয়েড করা যাচ্ছে না তখন সবর করতে হবে কিন্তু ও আলাম জান্ন আর মনে রেখো জান্নাত হচ্ছে নিচে নিয়ে মানে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যারা মৃত্যুর পর ওনাকে উপেক্ষা করে আল্লাহর হুকুম পালন করার জন্য জানবাজি করতে রাজি হয়ে যায় তাদের জন্যই জান্নাত এই কথা মনে রেখো এইরকম হাদিসে তিনি বলেছেন এখন ওনারা যে বললেন যে বলেন বললেন ফু তোমরা দেখতে পেয়েছ মৌত কে দেখতে পেলা দেখে কি থেকে আঘাত আসছে এইটাই হলো মৌত এইটা দেখে অনেকে পালিয়ে গেল তা আল্লা তালা বলছেন দেখলা দেখে তোমরা কি করলা। এখন আসেন যে নবী করিম সাল্ল আলামের কথা আল্লাহ তালা বলছেন ওনার ইন্তিকালের খবরটা মুসলমানদেরকে হতাশ করে দিল যে উনি যখন আহত হয়ে রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন অনেকে মুসলমানরা মারা গেছেন আর কাফেররাও বললো মরে গেছে আর আমাদের মোদিনা আল্লা সঙ্গে যুদ্ধ করে লাভ নেই চলো কাজ হয়ে গেছে তো মুসলমানরা এই মৃত্যুর খবর তাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেললো তারা হতাশ হয়ে গেলেন আল্লাহ তারা তখন বলছেন ওমা ইল্লা রসুল তিনি তো রাসুল তিনি তো আল্লাহ নন আর ওনার আগে তো অনেক রসুল বিদায় নিয়েছেন পৃথিবী থেকে অনেক রসুল মৃত্যুবরণ করেছেন সব রসুলই মৃত্যুবরণ করেছেন একমাত্র ঈসা আল্লাহ সাল্লাম যিনি আবার দু আসবেন আবার মৃত্যুবরণ করবেন ঠিক কোন নবী তো অমর না আলা তিনি যদি মৃত্যু বরণ করেন অথবা তিনি যদি নিহত হয়ে যান তাহলে তোমরা কি তোমাদের পৃষ্ঠ প্রদর্শন করে উল্টা দিকে ছুটবে ইসলাম ছেড়ে দিকে চলে যাবে ইসলামের দায়িত্ব পালন না করে রনে ভঙ্গ দেবে কেউ যদি তার পৃষ্ঠ প্রদর্শন করে উল্টা দিকে ছুটে চলে যায় দিনকে ছেড়ে দেয় মনে রেখো সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না সে চলে যাওয়াতে দাঁড়িয়ে না থাকাতে মোকাবিলা না করাতে আল্লাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন আল্লাহর দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এমন চিন্তা তোমরা কেউ করো না তবে যারা শুকুর হয় আল্লাহর পথে টিকে থাকে আল্লাহ তাদেরকে অনেক বড় যা দান করবেন যারা বলবে যে দিন পেয়েছি আল্লাহর হুকুমের জন্য মজবুত হয়ে টিকে থাকবো যা করা লাগে তা করবো এইরকম যারা পণ করে টিকে থাকে আল্লাহর দিনে শুকর আদায় করে রন ভঙ্গ দেয় না তাদেরকে আল্লাহ তালা বিশাল পুরস্কার দান করবেন আর যারা রনে ভঙ্গ দিবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না মুসলমানরা একটু পরাজিত হয়ে গেলেন এবং অনেকে কতল হয়ে গেল তখন শয়তান একটা আওয়াজ করে দিল শয়তান তো আসে সেখানে উৎসাহ দেওয়ার জন্য শয়তানের আওয়াজ দিল কি আলা মুহাম্মাদান কাদ কুতের বাহিনীর একটি সদস্য এক সৈন্য সে নবী করিম সালামকে আঘাত করেছিল যে তীর ছুঁড়েছিল ওনাকে চেহারা ওনার মাথা লক্ষ্য করে তীরটা ওনার মাথার যে হেলমেটের পেয়ে তিনি রক্ত বের হয়ে গেছে আর সে এতে করে মতমাইন হয়ে গেছে স্যাটিসফাইড হয়ে গেছে যে সে মোহাম্মদ সাল্লা সাল্লামকে কতল করে ফেলেছে সে কাহবাদের ভিতরে দৌড় এসে খবর দিল আর ফিনেশ আমি মোহাম্মদকে কতল করে দিয়েছি এই কথা বলে দিল ধাক্কা লাগলো এবং তারা মনে করে ফেললো আর কে আমাদের লিডার হবেন সব শেষ আর দরকার নাই সব ফালাও এবারে আমরা চলে যাই এরকম মানসিকতা সৃষ্টি হয়ে গেল অনেক মুসলমানের আল্লাহ তালা তখন তাদেরকে লক্ষ্য করে বললেন দেখো তিনি যদি এরকম মারাও যান আপনিও একদিন মরবেন তারা সবাই একদিন মরবে কলনাথ মাউত প্রত্যেকটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে তা হবে কাজেই নবী চলে গেলে তোমরা এরকম দিন ছেড়ে দেবে আর তোমাদের আর কোন মনোবল থাকবে না সব শেষ এটা কেমন কথা ওনাকে তো আমি একদিন মৃত্যু দেবই তখন কে তোমাদের দিন নিয়ে থাকতে হবে না এই আয়াতা পড়লেন আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ আনহ এক সময় পরের ঘটনা কোন সময় যখন নবী করিম সাল্লিয়ালের অফাত হয়ে গেল আবু বকর রাজি আল্লাহ আনহু এসেছিলেন মদিনার বাইরে ওনার এক দেখার জন্যে ইতিমধ্যেই নবী করিম সালের ইন্তকাল হয়ে গেল পরের দিন বা ইন্তেকালে পরে অমর আদি আনহু যে খবর পেলেন ইন্তেকাল হয়ে গেছে তিনি এটা কিছুতেই মানতে পারলেন না এবং তিনি একটি তরবারি হাতি নিয়ে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে বললেন যে খবরদার যে কেউ বলবে মোহাম্মদ মারা গেছেন তার কল্যা আমি ফেলে দেবো এত আবেগ এত ইমোশন আল্লা নবী মরে যাবেন এটা তিনি মেনে নিতে না ওনার মাথা কাজ করছে না মাঝে মাঝে মাথা কাজ করে না মানুষ যখন অতি শোকে মানুষ কি করে বুঝতে পারে না তিনি এরকম হয়ে গেলেন তারপর আবু বাকুকের খবর গেল তিনি দৌড়ে আসলেন দৌড়ে এসে তিনি আহ মসজিদের মধ্যে ঢুকলেন এবং শুনলেন যে অমরাজের দাম এগুলো করছে তিনি ওনার সাথে আমার ঘরে চড়ে আসলেন যেখানে নবী করিম সাল্লাম শুয়ে আছেন দেওয়া আছে এবং ওনাকে প্রিয় নবীকে একটি মখমলের চাদর দিয়ে আমরা ঢেকে দিয়েছিলাম লাশটাকে তিনি ওনার চেহারা খুললেন খুলে তারপরে তিনি নবী করিম চেহারা উম্মি অলাই আল্লাহর কসম আমার পিতা এবং মাতা আপনার খেদমতে খেদমত করুক আপনার খেদমতে তারা হয়ে যাক হয়ে যাক আপনাকে আল্লাহ কখনো দুইটি মৃত্যু দান করবেন না আপনার মৃত্যু একটাই এই দুনিয়া থেকে চলে যাওয়াটার মৃত্যুই হবে এরপরে সে হালতটা আসলে মহতের হালত নয় সেটা হচ্ছে নবীদেরকে আল্লাহ রবুল আলমিন সেখানে শহীদদেরকে যেভাবে আল্লাহ তালা তাদের আহিয়া উনি রব্যু থাকুন নবীদেরকে আল্লাহ রবীন্দ্র এরকম এমন একটা হালতে রাখেন মাইয়েদের মতো তারা এরকম করে থাকে না যে মৃত্যু দুনিয়ার ঘটা সেটা আপনার হয়ে গেছে তারপরে তিনি কি করলেন আমার মৌত কি কুতিবত আলীকে ফাঁকাত মিথ্যাহা যে মৌত আপনাদের লেখা হয়ে গেছে সে মৌত ঘটে গেছে আপনি আর জিন্দা নাই আপনার ইন্তেকাল হয়ে গেছে এরপরে দেখলেন খবরদার কে বলতে পারবে না এই কথা আমি শুনতে রাজি না খবরদার কে বলতে পারবেনা বকাবকি করছেন অমর আব্দ আনহু বললেন এসে অমরের কাছে অমর এড্রেস বসো অমর বসো সে ডাউন তারপরে তিনি মুরব্বী তিনি এবারে উঠলেন মেম্বারের উঠে বললেন এই তেলাওয়াত করলেন যে আয়াত আমরা এখন তাপসি করছি ওমা মোহাম্মুল আলা বেতম্লা হুসা কেরিন তিনি পড়ে শোনালেন মোহাম্মদ আর কেউ নন একজন রাসুল ছাড়া তিনি অন্য কেউ নন আর কিছু নন তিনি অমর কোনদিন মরবেন না এমন কিছু না তার আগে অনেক রাশোভাবে দিনিয়া থেকে চলে গেছেন ওনাকেও যেতে হবে তিনি যদি ইন্তিকাল করেন অথবা তিনি যদি নিহত হয়ে যান তাহলে কি তোমরা তোমাদের দিন থেকে সরে যাবে যে ব্যক্তি তার দিন থেকে সরে যায় পৃষ্ঠ প্রদর্শন করে উল্টো দিকে চলে যায় সে আল্লাহকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না আর যে শুকুর হবে আল্লাহ তালা তাকে বড় যা দান করবেন এই আয়াত তিনি পড়লেন এই আয়াত পড়ার পরে এর পরে তিনি আর একটি কথা বললেন সেটা হচ্ছে এই মানকানোহাম্মান ও মানকান যে ব্যক্তি এতদিন মোহাম্মদের এবাদাত করেছে সেই ব্যক্তি মনে করুক মোহাম্মদ মরে গেছেন আর যে ব্যক্তি আল্লাহ তালার এ করে আসছে সে মনে রাখুক আল্লাহ এখনো বেঁচে আসেন তিনি কোনোদিন মরবেন না কি বুঝলেন। মানে নবী কোনো কিন্তু যদি এরকম কেউ মনে করে যে তিনি মরবেন না তিনি মরবেন কেন তাহলে তো ওনাকে আল্লাহর মতো বানানো হলো নাউদ হাই একমাত্র একজন তিনি কে আল্লাহ হাই আর কোন হাই নাই তাহলে তুমি নবীকে আল্লাহর মতো বানাই ফেললাম যে ব্যক্তি আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন মোহাম্মদকে পাঠিয়েছেন আমরা তো সেই আল্লাহর এই বাদত করার জন্য সৃষ্টি হয়েছি সেই আল্লাহর দিন তো আমাদের সামনে আছে সেই আল্লাহ নবীর চিহ্ন তিনি আমাদেরকে রেখে গেছেন আমরা এখন এরকম হতাশ হব কেন আমরা এরকম নিরাশ হব কেন আমরা এরকম ধৈর্যহারা হয়ে যাবো কেন তিনি এই কথা বলার সঙ্গে সঙ্গে রাবি বলেন এই কথা যেই তিনি বাক্যটা বললেন সাংঘাতিক কথা তো এত গুরুত্বপূর্ণ আয়াত কেমনি আমরা ভুলে গেলাম মনে হয় আর কোনদিন শুনিও নাই পড়িও নাই তাদের মনের মধ্যে এমন করে ঢুকে গেল যে আবু বকর আল্লাহ আনহ আমাদেরকে দারুন আয়াত মনে করিয়ে দিলেন সবাই তখন সে তেলাবাদ করা শুরু করে দিলাম কথা উনি নিজেও এবার রিয়ালাইজ করলেন মিনহু কুল্লুহমিনুহা সাহাবিদের প্রত্যেকেই এই তেলাবাদ শুরু করে দিলেন আরেকটি হাদিসে এসেছে কথা বর্ণনা করেন তিনি আমার কি কেমন পরিবর্তন হয়ে গেল যে আবাবাকের মুখ থেকে আয়াতের তালাওয়া শুনলাম সমস্ত শরীর আমার ঘাম দেওয়া শুরু হয়ে গেল আমি এতক্ষণ কি ভুলের মধ্যে ছিলাম আমার হাত পা দিল আমি মনে হয় আয়াত আল্লাহ একমাত্র মনে করিয়ে দিলেন আমি কতক্ষণ কি বোকার হিসাবে এতক্ষণ ছিলাম বোকামিতে ছিলাম তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে যে হেদায় দিয়েছেন কাদিন কালাব আল্লাহ ইনকালাপ তুমি আল্লাহ আপাবে তোমরা কি তোমাদের হেদায়তকে ছেড়ে চলে যাবো প্রশ্নই আসে না বরঞ্চ মোহাম্মদ সাহেবের মৌত হবে যখন হওয়ার কোন দিন হবে যেদিন আল্লাহ লিখে রেখেছেন আমরা ওহোদের যুদ্ধের পরের ঘটনা ফেরত আসি মাঝখানে এটা আসলো ওনার ইন্তেকালের পরে যখন নবী করিম সাল্লা সাহেবের জেনুইন ইন্তেকাল হয়েছে তখন কি ঘটনা ঘটছিল ওমর আদালত প্রসঙ্গ সেই কারণে আসলো মূল ঘটনা হচ্ছে এখন আল্লাহ তালা ওহদের পরের যুদ্ধের কাহিনী আরেকটু রসিহত করছেন আল্লাহর হুকুম ছাড়া এবং কিতাবালা লিখিত আছে কিতাবের মধ্যে সেই ডেটের আগে বা পরে একদম আল্লাহর কাছ থেকে ঠিক টাইম ফিক্স করা টাইম আছে ওই টাইম এবং আল্লাহর পারমিশন ছাড়া কোন ব্যক্তির মৃত্যু হবে না কাজেই যারা দুনিয়ার মধ্যে বিজয় চেয়েছ গণিমত চেয়েস তোমরা পাওনি যে শুধু দুনিয়ার লাভ চায় দুনিয়ার ফায়দা চায় আমি তাকে হয়তো দেব কোন সময় দিতেও পারি দুনিয়া আর লোক আছে না সে দুনিয়ার কিছু মালতাল চায় তাকে আমি দেই অনেক সময় আর যে ব্যক্তি আখ রাতের স্বভাব আখ রাতের পাওনা আখ রাতের চায়নাথেজা আর যারা শকর গুজার তাদেরকে আমি বড় পুরস্কার দান করি কিসের শকর বিপদে পড়লে আল্লাহর কাছে শকুর গুজার কি জন্য হয় যে আল্লাহ তালা যে আমাকে ইমান দিয়েছেন আমি যদি মরেও যাই আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মরবো আমি যদি বেঁচে থাকি আমি আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকব তার এই যে পাও না তার এই যে অন্তরের মধ্যে সন্তুষ্টি দিনের ব্যাপারে ইমানের ব্যাপারে এই যে শকুর গুজার হয় আল্লাহ যে মেহরবানি করে আমাকে এই রাস্তায় এনেছেন এই কারণে আল্লাহ তালা তাকে বড় পুরস্কার দান করবে। অনেক অনেক নবী পৃথিবীতে এসেছিলেন ওনার আগে তাদের সঙ্গে অনেক যারা রিব্বি ছিল যারা আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে নবীর অনুসারী হয়েছে তারা সবাই মিলে নবীর সঙ্গে কি করেছে তার সঙ্গে মিলে তারা কিভাবে হন নাই অনেক নবীর উন্মতের যারা আল্লাহওয়াল্লাহ ছিলেন তারা এরকম মজবুতি সহকারে লড়াই করে গিয়েছেন তারা দুর্বল হয় জানিয়ে আল্লাহর রাস্তায় যদি কোনো কোনো সময় তারা পরাজিত হয়ে যায় হতাহত হয়ে যায় রক্তপাত ঘটে যায় নির্যাতিত হয়ে যায় তারা এই জন্য তারা দুর্বল হয়ে যায়নি মানসিক ভাবে ভেঙ্গে পড়েনি কেন তারা ভেঙ্গে পড়েনি তারা মজবুত হয়ে যায়নি এবং দিন থেকে তারা সরে আসেনি মোরতাদ হয়ে যায়নি নবীকে ফেলে চলে যায়নি তারা টিকে থেকেছে তোমরা তাই করতে হবে অল্লাহবিন আর এই পরিস্থিতিতে ভীতি এবং আশঙ্কাজনক পরিস্থিতিতে বিপদজনক পরিস্থিতিতে পরাজয়ের অবস্থায় জালিমের আক্রমণের অবস্থার কঠিন মুহূর্তে যারা সবর করে থাকে আল্লাহ তালা তাদেরকে মহাব্বত করেনা ইসরা আল্লাহ আগের আল্লাহ আল্লাহওয়ালা লোকগুলো নবীদের সঙ্গে যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে গিয়ে টিকে থেকেছেন তাদের দোয়া আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন তোমরা তাদের মত হও তাদের দোয়া পড়ো তারা কি দোয়া পড়েছেন তখন তারা বলেছেন রব্বানা হে আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দেন মমিন যখন এরকম দুশ্মনের মোকাবেলায় কষ্ট পায় তখন শুধু আমাকে সাহায্য করেন এটাই আল্লাহর কাছে বলে না কি বলে প্রথম জিনিস যে আল্লাহ আমার গুণা মাফ করে দেন তাহলে আমাদের প্রথম হবে প্রথম হবে আল্লাহ গুনা মাফ করে দেন মাফের কারণ হয়ে যায় আল্লাহ আমাদেরকে বিপদে ফেলেছেন এই উশিলে গুণা মাফ করে দেন তাহলে আমরা অনেক লাভবান হয়ে যাব দুই নম্বর আহ ইসরা ফানাফি আমরেনা আর আমাদের এই কাজ করতে গিয়ে যদি কোনো সীমা লঙ্ঘন হয়ে যায় কোনো ত্রুটি হয়ে যায় কিছু উল্টা করে থাকি আমাদের ভুল হতে পারে না সাহাবিদের কোন সাহাবি জীবনে ভুল করতে পারবে ভুল তো করবেন না আলা নবীরা সাহাবিরা কেউ দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে ভুল করেন কিন্তু ব্যক্তিগত ভাবে মাঝে মধ্যে কার ভুল হয়ে যেতে পারে যেটা উমরাদের দ্বারা ব্যাপারটা পরিষ্কার ভাবে এসেছে সেই প্রসঙ্গে এইটা নিয়ে অনেকে অনেক বিতর্ক করে যে সাহাবিরা ভুল করেছে এই কথা বললে বিরাট আঁকিদা নষ্ট হয়ে যায় তো আমাদের তো সাহাবিদের সমালোচনা করার কোন প্রশ্নই আসে না সাহাবিরা ভুল করলে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আশা আছে। কারণ তিনি বলেছেন রি অল্লাহ আনহুম ও রাদু আনহুম কিন্তু কোন কোন ক্ষেত্রে ওনাদের মধ্যে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে ওনাদের নিজেদের মধ্যে দরবার হয়েছে একটু আগে আমরা শুনেছি ওনারা মদিনার কয়েক মাস আগে শুনলাম কি না হয়েছে কিন্তু ওনারা সঙ্গে সঙ্গে সংশোধন আমি আবার বলি যে ওনাদের ভুল মানি ওনারা আমাদের চেয়ে অনেক উর্ধে আছেন ভুল করলেও সব দিক থেকে দুই একটা বিষয় ভুল হয়ে গেল সার্বিকভাবে আমাদের এই সবচেয়ে সম্মানিত আসনের অধিকারী হচ্ছেন এবং কর্মসূচিতে কোন জায়গায় যদি আমরা সীমা লঙ্ঘন করি ভুল করি তাহলে আল্লাহ আমাদেরকে সেগুলো কি করে দেন মাফ করে দেন তাহলে মমিন বিপদে পড়লে মুসলিমরা যখন এরকম বাতিলের মোকাবিলায় এরকম পরিস্থিতি পড়বে তখন আল্লাহর কাছে এই বাতিল সেটা করছে এই কাফের দল সেটা করছে মনাফেকের দল সেটা করছে সারাদিন হবে কার কাছে গেলে আল্লাহ আল্লাহর কাছে বেশি দোয়া করতে হবে নিজের আত্মসমালোচনা করতে হবে আমরা কোনো জায়গায় ভুল করলাম কিনা সেটা যেন কাছে মাপ চাইতে হবে এগুলো আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আর পরে আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন যেন পালিয়ে না যাই আমরা যেন ছেড়ে না দেয় যে পরিস্থিতি আসছে দুনিয়ার মধ্যে ইসলাম টিকে থাকা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে আপনি আমাদেরকে মজবুত করে দেন আল্লাহর কাছে এই দোয়া করতে হবে বেশি করে আর ফাইনাল দোয়া যেটা আমরা শুরুতে চাই সেটা আল্লাহ একজন এটা এটা শুরুতে না শেষে শেষে তো আমাদের কাজ হলো যে আমরা প্রথমে এটা চাই বাকিগুলো পরে দেখা যাবে ঠিক কিনা এইটা আমাদের মনে আল্লাহ কাফের এমন দেখান করবে না আমরা জাহার নাম থেকে মুক্তি চাওয়ার কামিয়াবি আমাদের জারি আছে থাকবে ই আমরা এখানে শেষ করবো ছোট্ট একটা আয়াত বাকি আছে শেষ করে দেই এই অংশটুকুন এইরকম করে দোয়া করেছিলেন আগের উন্মতে নবীর উন্মত গণ তোমরা এরকম দোয়া করো আল্লাহ তালা বলেন তারা তখন এরকম দোয়া করলো বিপদে পড়ে ঈসমের কাজ করতে গিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে আমার কাছে দোয়া করলো আল্লাহ তালা বলেন যে তখন আল্লাহ তাদেরকে দুনিয়া পুরস্কারও দিলেন এবং আখেরা তাদের সুন্দর পুরস্কারও দিলেন এইরকম করে যারা মহসেন হতে পারে নেককার হতে পারে আল্লাহ সত্যি তাদেরকে মহাবত করেন পছন্দ করেন তোমরা আল্লাহর পছন্দের পাত্র হওয়ার জন্য মজবুত হয়ে টিকে থাকো কখন আল্লাহ বিজয় দিলেও আলহামদুলিল্লাহ পরাজিত হলেও সবর করে টিকে থাকো আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে কদম দান করুন সবর দান করুন ইস্ত কামর দান করুন